বিস্মিল্লাহ দয়াময় পরম নামে শপথ নক্ষত্রের যখন হয়তো তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপথ গামীও নয় এবং সে মন গড়া কথাও বলে না তো প্রত্যাদেশ হয় তাকে শিক্ষা দান করে শক্তিশালী সম্পন্ন। সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল নিকটবর্তী হইল অতি নিকটবর্তী ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা উহারও কম তখন আল্লাহ তার করিলেন যাহা সে দেখিয়াছে তাহার অন্তকরণ তাহা অস্বীকার করে নাই আহ আলায় সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করিবে নিশ্চয়ই তাহাকে আরেকবার দেখিয়াছিল প্রান্তবর্তী বদরি বৃক্ষের নিকট আয়হম যাহার নিকট অবস্থিত বাসুদ্দান তার দৃষ্টি বিভ্রম হয় নাই দৃষ্টি লক্ষ্য হয় নাই লড় কোবের সে তো তাহার প্রতি পালকের মহান নির্দেশনা বলি এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান এই প্রকার বন্টন তো অসংগত ইনহে ইমুহ জল্লাহ বিহ মি সুলত ইয় বৌন ইন্ন মত যহ মের্মুহদ এগুলি কতক নামমাত্র মাত্র যাহা তোমাদের পূর্ব পুরুষগণ ও তোমরা এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে অথচ আসিয়াছে মানুষ যাহা চায় তাহাই কি সে পায় وَسُتُوتُ يَوْمَ الْقِيَامَةِ أَلَّارِي وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا لَّا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مَن بَعْدَ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَى आकाशे कत फिर रही सुपारिशुम फलप्रसू हईबे तब आल्ला आखिर विश्वास करना তারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিস্টাদেরকে অথচ এই বিষয়ে কোনো জ্ঞান নাই উহরা তো কেবল অনুমানেরই অনুসরণ করে কিন্তু সত্যের মোকাবিলায় অনুমানের কোনই মূল্য নাই অতএব যে আমার স্মরণে বিমুখ তুমি তাহকে উপেক্ষা করিয়া চলো সে তো কেবল পার্থিব জীবনেই কামনা করে জ্ঞানের দৌড় এই পর্যন্ত তোমার প্রতিপালকি ভালো জানেন কে তাঁর পথ হইতে বিচ্ছুত তিনি ভালো জানেন কে সৎ প্রাপ্ত আকাশ মন্ডলিতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যাহারা সৎকর্ম করে <تصفيق> الذي يجتنبونك بائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة মানিত কিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে মৃত্তিকা হইতে এবং যখন তোমরা মাতৃগর্বে ভ্রূণ রূপে ছিল অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না তিনি এ সম্যক জানেন মুত্তা কি तुम्हें की अदृश्य ज्ञान आत्यक्ष कर এই যে কোন বহনকারী অপরের বোঝা বহন করিবে না আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে অত্পর তাহাকে দেয়া হইবে পূর্ণ প্রতিদান আর এই যে সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপারকের নিকটান আর এই যে তিনি মারেন তিনি বাঁচান ও আন্নাহ আর এই যে তিনি সৃষ্টি করেন ও আর এই যে পুনরুত্থান ঘটেবার দায়িত্ব তাহারই ও আন্না আর এই যে अभावमुक्त करें और सम्पद दान कर प्राचीन आद सम्प्रदाय के ध्वस करियां और सामुद सम्प्रदाय को उल्टानो आवास भूमि के निक्षेप कर উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি সম্পর্কে সন্দেহ পোষণ করিবেল অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী আজিফা তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছুনা এবং হাসি ঠাট্টা করিতেছো ক্রন্ধন করিতেছ না তুম সামিদুন তুম রতু দাশে ফাস্জুদু লিলাে ঵াব্দু আতো এব আলাকে সিজ্দা করো এবং ন্তারে বদাত করো